কুন ইন আল্লাহ কানা বিকুম রাহিমা সুরিয়র সাদা পরিবেষ্টিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা নিসা আয়াত 29 থেকে 30 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো অন্যায় ভাবে একে অপরে সম্পর্ক তোমাদের পারস্পরিক সম্মতি ক্রমে ইতিম সে মাল যদি হয় ব্যবসার মাল যে ব্যবসাটা তোমাদের একে অপরকে হত্যা করো না তোমরা নিজেদেরকে হত্যা করো না তোমরা নিজেদেরকে হত্যা করোনা নিজেদেরকে হত্যা করো না যেটা হালাকাতটা হালাকাতটা এটা চাই দুনিয়ায় হোক অথবা আখেরাতে হোক এখানে কোন রকমের এমন কাজে লিপ্ত হয়েও না যে কাজের দ্বারা তোমার হয় দুনিয়ার মধ্যে হালাকাত সে অথবা আখেরাতে হালাকাটা সেই যে হালাকাতা আম কোন ধরনের হালাকাতের সম্মুখীন তোমরা নিজেদেরকে করোনা এই বোঝা যাচ্ছে কাতলে নছে এটা দ্বারা হালাকটা যেটা কিভাবে বোঝা রাহিমা। এটা দ্বারা আল্লাহ তারা রহমতটা যে আম এটা তো বোঝা গেছে তোমাদের প্রতি আল্লাহ রাহিম মানে সব জায়গায় না যেটার কারণে তোমরা দুনিয়াতে ধ্বংস হোক বা আখেরাতে তোমাদের ধ্বংস আসে এটা করো না এটা বোঝালেন এখানে আয়াতের যেটা রাহমা। যে এই নিষিদ্ধ কাজ করবে সীমা লঙ্ঘন করে এবং জুলুমের বশবর্তী হয়ে যেটা সেটা একটা ফর্দ তো জুলুম জুলুমটাও তো সীমালঙ্ঘনা আমি তাকে আগুনে প্রবেশ করাবো না সকল গুনাহ যেগুলোর ব্যাপারে কুরআ অথবা হাদিফের হুশিয়ারি আসছে যেমন যদি তোমরা কবিরা গুলা থেকে বেচে থাকো তাহলে তোমাদের আমি তোমাদের সগায়ের গুলো মাফ করে দেবো কবিরা থেকে বেচে থাকলে থেকে বেঁচে থাকলেই হয়ে যাবে এমন নিচে যা আছে সব গুণা আমি মাফ করব বা আল্লাহ মাফ করবেন কারোর জন্য যেহেতু এখানে শিরিক ছাড়া বাকি সবগুলোর সঙ্গে আল্লাহর মাসিয়ত লাগানো হয়েছে আল্লাহ কারোর ব্যাপারে হয়তো কাবিরা গুণা মাফ করে দেওয়ার এরাদা করবেন তো তার কবিরা মাফ করে দেবেন এই আয়াতের অর্থটা কি এখানে হলো যে কেউ যদি কবিরা গুনা থেকে বেঁচে থাকে তাহলে সগিরা গুনা মাফ করব তা আহতের দ্বারা এবং যার জন্য আল্লাহ চাইবেন সেটাও আল্লাহ জরুরি না যে কবিরা থেকে বেঁচে থাকলেই সগিরা মাফ করে দেবেন এটা কোন জরুরি না জরুরি হওয়ার কথাটা এবং তাকে মর্যাদাপূর্ণ স্থানে প্রবেশ করাবো সামনের আয়াত আয়াতের সব নজরুল সামনে বলবেন যে হজরত উম সালামা তিনি একবার করছেন আমরা যদি পুরুষ হতাম তাহলে তো পুরুষদের মতো করতে পারতাম দিচ্ছেন যেটা তোমাদের গায়ের এটা তোমাদের এই ফজলতটা পাওয়া সেটা তুমি পাওয়ার তামান্না করো তুমি তোমার অবস্থানে থেকে নোমল করো বা এটা তুমি পাবে বলে বা আল্লাহ যেসব জিনিসের মধ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছেন তার আকাঙ্ক্ষা করোনা আল্লাহ যেসব বিষয়ে তোমাদের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছেন তার আকাঙ্ক্ষা তোমরা করো না যেন এই তামান্নায় তাহু তাবাহুদ সৃষ্টি না করে তাহাসুদ এবং তাবাহুদ সৃষ্টি না করে যদি সেটা গায়ী হয় গায়খ তিয়ারি তার দ্বারা অনেক মানুষ ফায়দা পাইতেছে এখন একজনে বসে বসে এই তামান্না করতেছে যে তামান্নায় এই তাহা বা পৌঁছতে পারে তাহলে এটা নিষেধ করা হয়েছে আর যদি এমনটা না হয় তাহলে ওই যে আম কথাটা যে এই তখন হবে যে হওয়া ছাড়া যেন আমিও নিয়ামতটা পেয়ে যাই এটাকে আরবিতে দুনিয়াবি মামলাতে মুবাহ আর উখরবি মামলাতেস্তাহী তাহা তুদ পর্যন্ত হলে তো এটা নাই নসিবুল পুরুষদের জন্য তাদের কৃতকর্মের পুরস্কার রয়েছে লিরিজা আলাইনাসিবুন মিম্মা কাস মিম্মাতাসাবু পুরুষ যা করে পুরুষদের জন্য মিম্মাতাসাবু আইবিস এ মা আমালু মিনাল জিহাদি গায়রি ول্লনিসাঈ নসিবুন মিম্মাতাসাবনা মিন ত্বাআতি আজওয়াজহিন্নাহু ওয়হিফযি ফুরুজিহিন্নাহু তো কারণে স্বাভাবিক ভাবে আসতেই পারে এখানে কথা বলছেন যে তোমাদের জেহাদ তোমাদের জেহাদ হল হচ্ছে তোমরা আল্লাহ অনুগ্রহ প্রার্থনা করো তোমরা আল্লাহ প্রার্থনা সিনের উপরে তখন ইয়ে আসবে জবর এসে যাবে তোমাদের যা প্রয়োজন সেটা আল্লাহর কাছে যাও ইতি কুম আল্লাহ তোমাদেরকে দেবেন দেখো বাইন হাসিয়ার মধ্যে এবং হাদিসের মধ্যে আসছে এটাও কে বুঝো নাই তোরা বাংলা বললে থেকে আটকায় রাখেন আল্লাহ বলেন যে আমি এটা তাকে দেব না তখন পর্যন্ত সে আমার কাছে নাচেই মানে বান্দার সোয়ালটা আল্লাহ কাছে প্রিয় সোয়ালের এনতেজারে থাকে নারী পুরুষের মধ্য থেকে প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি জালনা আই আসা আসাবাতান এর মানা হলো নারী পুরুষের মধ্য হতে প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি এবং যাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ ইসলামে উদ্দেশ্য হল আই আল হুল ইসকল চুক্তিবদ্ধ বন্ধু যাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ জাহিলি জামানায় এবং হতো যে আমরা একে অপরকে একে অপরের বিপদে সাহায্য করব এবং যে আগে মারা যাবে অপর্যন্ত এটা তো বলতেছে যে যাদের সঙ্গে তোমাদের চুক্তি হয়েছে তাদেরকে তাদের হিসা দাও حذهم من الميراث وهو السدس ابتدى الاسلام ايه ده چيل بين الله كان على كل شيء شهيدا مطلعه شوف كيسو جانا منها من حالكم هو منسوخ بقوله و اول الارحام بعضهم اولى ببعض ايه الايه